जन्म तुम मुसलमान घरे क्यों खुदाभीति नहीं तुम्हें जदि जन्म तुम्हारे थे मुसलमान घरे क्यों खुदाभीति नहीं तुमार अंतरे जदि जन्म तुम्हारे थे मुसलमान घरे क्यों खुदाभीति नहीं तुमार अंतरे অন্তরে তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদাভীতি নেই তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে তাহলে কেন খোদাভীতি নেই তোমার অন্তরে কোরআন হাদিস ছেড়ে কেন ভুল পথে ছেড়ে কেন ভুল পথেছো হৃদয় মাঝে নাস্তিকার ছন্দগুলো এঁকেছ কোনটা ভালো মন্দ তুমি পাওনি কি কর আনে কোনটা ভালো মন্দ তুমি পাওনি কি কর আনে তাহলে মুসলমানের ঘরে তাহলে কেন খোদাভীতি নেই তোমার অন্তরে ত্রিভুবনে সব নবীদের সেরা নবী যিনি অবমান নাই কেন উৎস মেতে তুমি ত্রিভুবনে সব নবীদের সেরা নবী যিনি তার অবমাননায় কেন উৎস মেধে তুমি যার সাফায়াত বিনে পার পাবে না হাসে যার সাফায়াত বিনে পার পাবে না হাস মুসলমানের ঘরে তাহলে কেন খোদাভীতি নেই তোমার অন্তরে সৃষ্টি তোমায় করেছেন প্রভু কত যতন করে শান্তি সুখের ঘর আজ ভুলে গেছো তারে মহান প্রভুর দারে। তাহলে কেন খোদাভীতি নেই তোমার অন্তরে তোমার অন্তরে যদি জন্ম তোমার হয়ে থাকে মুসলমানের ঘরে क्यों खुदा भीति नहीं तुम्हार अंतरे जो जन्म तुम्हारे थे मुसलमान घरे क्यों खुदा भीति नहीं तुम्हार अंतरे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 তাহলে কেন খোদা ভিতরে নেই তোমার অন্তরে তাহলে কেন খোদা নেই তোমার অন্তরে আলোর চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে